আবু বুরাইরা রাজে আল্লাহ তালান্ন হতে বর্ণিত নবী বলেছেন ইমানের সাটের অধিক শাখা আথে আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা